শ্লোক সঙ্গী নম মহদ্ভ্যস্থ শিশুভ্যো নমো নম অবটুভ্যে ব্রাহ্মণূত ভং শিবমস্তা জ্ঞাম অনুবাদ আমি সেই মহাপুরুষ দেয় সধা প্রণথী নিবেদন করি যারা এই ধরাতলে শিশু বালক অবধুত অথবা মহান ব্রাহ্মণ রূপে বিচ্ছরণ করেন যদিও তারা বিভিন্ন দেশে তাদের পরিচয় গোপন রাখেন তবুও আমি তাদের প্রতি আমা আমার প্রণতি নিবেদন করি তাদের কৃপায় অপরাধী বর্গের মঙ্গল হোক তাৎপর্য মহারাজ রহুগণ অনুতপ্ত হয়েছিলেন কারণ তিনি জড় ভারতে দিয়ে তা শিবিকা বহন করিয়াছিলেন তাই তিনি সমস্ত ব্রাহ্মণ এবং আত্মত্ব বেত মহাপুরুষদেব প্রতি প্রার্থনে বেদন করতে শুরু করেছিলেন যদিও তার শিশুরূপেই ক্রিয়রত অথবা নিজে দে পরিচয় গোপন করে রেখেছিলেন চতুসন পঞ্চ বছ বয়স্ক বালক রূপেই সর্বত্র বিচ্ছরণ করেন তিনি বহু ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ রয়েছেন যার যুবক যুবকরূপে শিশুরূপে অথবা অবধুত রূপেই পৃথিবী পর্যটন করেন সাধারণত এই সমস্ত মহাপুরুষদের চরণে অপরাধ করেন তাই মহারাজ হুগনা থাদের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রণতি নিবেদন করেছিলেন যাতে অপরাধী রজন নরখে অধিত না হয় কেউ যদি মহাপুরুষকে অপমান করে তাহলে সে মহাপুরুষে অপরাধ গ্রহণ না করলেও ভগবান তাকে ক্ষমা করে না মহারাজ অম্বরীশের চরণে অপরাধ করার পর দুর্বাশ মুভের জন্য ভগবান শ্রী বিষ্ণুর ক্ষেত্রে কিন্তু ভগবান শ্রী বিষ্ণু তাকে ক্ষমা করেননি তাই মহারাজ অম্বরীষে একজন ক্ষত্রিয় গৃহস্থ হলেও দূর্বাশমুনিকে তায়ে ক্ষমবিক্ষ বৈষ্ণব এবং ব্রাহ্মণদের চরণে যাতে অপরাধ না হয় সেই জন্য সর্বদা অত্যন্ত সাবধান থাকা উচিত স্পষ্ট আছে অপরাধ করা উচিত না তার দ্বারা আমাদের ভক্তি নষ্ট হয়ে যায় যত ঠুকু আমরা অগ্রসর না হয় মহত্বের চরণে অপরাধ ফলে আমাদের ভক্তি নষ্ট হয়ে যায় সেই চিন্তা করলে এক প্রশ্ন উঠতে পারে যে যারা ভক্তি করে ভক্তি পথে আছে এবং খ্রিস্ট সেবা করতে চায় তারা অপরাধ করে কেন এই প্রশ্না কি জন্য আসে যারা ভক্তি করতে চায় তারা অবশ্যই সবকিছু করবে যাতে তাদের ভক্তি পথে উন্নতি সবসময় হবে কিন্তু অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ হচ্ছে সেই বিধান যা দ্বারা সবকিছু নষ্ট হয়ে যায় তো কেউ ভক্ত তো সেই করবে কেন তো সেই প্রশ্নের উত্তর কয়েকটা হতে পারে একটা আছে যে সাধারণ উত্তর আছে দ্বেষ ভক্তি করলেও হৃদয়ের মধ্যে ওই শুদ্ধ ভক্তিভাব উৎপন্ন হয়নি আমরা যদি ভক্তি করে কিন্তু আরম্ভ থাকে হৃদয়ের মধ্যে ওই দ্বেষ পাপ যা আছে আমরা যদি সম্পূর্ণ বিষয়জন না করে তাহলে এই সম্ভাবনা আছে যে তথাকথিত ভক্তি করার সাথে শুধুমাত্র আমাদের দ্বেষ এবং গর্ব এবং যা হৃদয়ের মধ্যে আছে কি হিংসা তো অনদেহ ভক্তি লাভ দেখে অনদে ভক্তি শুদ্ধ তো দেখে আমরা সহন্দ করতে পারে না অন একজন ভক্ত আমা থেকে বড় অনেকেই তা প্রশংসা করে আমা প্রশংসা করে না কেন এই এইভাবে মনে করে তারপরে আমরা ছিষ্ট করি প্রমাণ দিতে যে সেই ভক্ত তো ভক্ত হচ্ছে না সে শুধু অভিনয় করে আমি তো ভক্ত আমাকে লক্ষ্য করছিস না কেন অন্য কারণ হতে পারে যে যারা শুদ্ধ ভক্তরা আমরা চিন্তা পারছি না এই অবস্থায় ওই রঘুগণ মহারাজ চিনতে পারছে না যে এই জড় হলেন এক মহান মহান মহাভারত রঘুগণা মহারাজ মনে করেন যে এই জড় এক ফাগল মানুষ কেন কারণ জড় ভারত সেভাবে অভিনয় করেন জড় ভারত কাউকে এই দেখাইতে চাচ্ছিলেন না যে আমি বড় না। তিনি ভাগ মানুষের মতো জগতের মধ্যে বিচারণ করেন কিন্তু তার অহৈতুকি কৃপায় প্রভুগণ মহারাজকেই উপদেশ দেবেন ওই ঐসব ডাক যখন তৈরি ছিলেন জড় বর হাত না বলি বলি করা কালী মাতাকে জড় ভরা সহন করে ভালো হবে আর এই তার আমার শির কাটবে এবং আমি ভগবানের দামে যাই সেইভাবে জড়বরাত মনে করেন কিন্তু কি অবস্থা হলো তিনি রঘুগণ মহারাজ অপমান বাক্য সহন করতে পারলেন না সহর্ করতে পারতেন কিন্তু যাতেই রঘুগ্ন মহারাজে জ্ঞান লাভ হবে যাতে তাদের উদ্ধার হবে সেই কারণে জড় ভারত তিনি জড় জড় তো না তিনি শুদ্ধ ছিলেন তিনি সম্পূর্ণ চৈতনময় ছিলেন কিন্তু জড়মত সেই রকম অভিনয় করেন তো জড়বরাত কি রঘুগর মহারাজের উপরে প্রদর্শন করেন কেন এর আগে এই জড়োবরত অবশ্যই অনেক রকম লোকদের সাথে মিলন করেছেন তো কেন তিনি রঘুগণ মহারাজকে সেই রকম কৃপা দিয়েছেন উপদেশ রূপে উত্তর থাকে মনে কোনো কারণ নেই ভগবান তার হৃদয়ের মধ্যে অন্তজামি রূপে সেই রকম প্রেরণা দিয়েছেন জড়ো বড় এবং তার থেকে আমরা এই কোনো অনেক অনেক যুগে পরে লাভান্বিত হচ্ছে। কারণ ভাগবতে সেই সকল উপদেশ এই ভাগবতে এই সন্ধায় সংখলিত আছে তো হয়তো আমরা লক্ষ্য করতে পারি চিন্তা করতে পারেনা কে বৈষ্ণব এবং কে মহান বৈষ্ণব সেই সকল বৈষ্ণব দেয় প্রার্থনা করা যারা আছেই যারা এবং যারা হবেই বৈষ্ণব আমি প্রার্থনা করি ওই গান তো কি কারো আছে আহ সেটা কিন্তু সেই সেই বাক্য কি হয় আছেন হইবেন ভ্রপুর দাস তারপরে সেই রকম তো যারা হবেন যারা হইবেন সকালের চরণে আমি প্রার্থনা করি তো হতে পারে আজকে এই যে এই এক নম্বর বদমাস তো কালকে এই পরম বৈষ্ণব হবে তো সেই জন্য সকালকে এই প্রণতি করা উচিত আসলে এটা উত্তম ভক্তদের মনোভাব ভগবদ্ভাব কি ভগবদ্ভাব এস ভগতম স্বভূতুদ ভগবৎাবমূ ভগব্যা ভগবতৌতম পড়ম বৈষ্ণব হচ্ছেন সেই ভক্ত যে সবাইকে ভক্ত জাত কর মদম বৈষ্ণব হচ্ছেন ঈশ্বরে তদধীনেশু বালিশু দ্বিষৎসু চেম মাইত্রী কৃপ্যাখ্যখ রি সদম বৈষ্ণব তো দেখেন যে ঈশ্বর আছেন ঈশ্বরের ভক্ত আছেন সাধারণ মূর্খ লোক আছে এবং চা প্রকাকে লোক চা প্রকাকে পরস্পর ব্যবহার করেন ঈশ্বরকেই প্রেম করেন ভগবানের ভক্তকে তিনি মৈত্রীভাব করেন মিত্রতা স্থাপন করেন বালিশু সাধারণ মূর্খ অজ্ঞানী লোকে তিনি কৃপা প্রদান করেন তাকে এবং তিনি উপেক্ষা করেন এবং শুদ্ধ ভক্তরা তার নজরে সবাই শুদ্ধ ভক্ত আছেন তো আমরা যারা সাধক আছি আমরা সাধনা তো আমাদের এইভাবে চা প্রকা কে লোক চা প্রা পরী এবং ভক্তদের মধ্যেও আমাদের দেখতে হবে কে আছে কনিষ্ঠ কে আছে জ্যেষ্ঠ এবং কে আছে আমাদের সমান তাদের সাথে জ্যেষ্ঠ ভক্তদের আমাদের বিশেষ আদর করে উচিত কনিষ্ঠ ভক্তকে আমাদের কৃপা করা উচিত এবং যারা আমাদের সমান ক্ষেত্রে তার সাথে আমরা মৃত্যুতা করি কিন্তু আমাদের পূর্ব আচার্যদের থেকে আমরা সেটা আপনি পাই যে আমাদের মিথ্য ভক্তদের মিছ নাসের বাসায় মিথ ভক্তদের সাথে সংগ্রহ করা উচিত না সাধু সংগ্রহ করতে হবে কিন্তু যারা সাধুর মত সজাই কিন্তু প্রকৃত পক্ষে সাধু নয় সেই রকম লোকদের সঙ্গে থেকে আমাদের দূরে থাকে উচিত তো সেই বিছনা করতে হবে ভক্তিনা ঠাকুরাম বাবাজি। আমাদের চিতাবীতে ঠেরো রকম অপর সম্প্রদায় আউ বাউ কার্তা বাজন দার বেঈ সাই সার্থ চুরাধারী সখি বৈকি স্মার্থ ইত্যাদি এবং আজকাল আরো অনেক আছে কালচন্দ হরিব হরিচান ঠাকুর রাম ঠাকুর শঙ্করের মত গৌরাঙ্গের অনেক আছে ওই বাংলাদেশে এবং এই পশ্চিম বাংলায় বিশেষ ওই লোকনাথ অনুকূল ঘোষ এখানকার ঘোষ সব অনুকূলে ভক্তেনা এই মায়াপড়ে যোগ পিঠের অনপার এই খুব সুন্দর মন্দির মানে অনুকূল সেইরকম করা আসল ভক্তির জন্য একদম হয় তো এইসব অপর সম্প্রদায় আছে তারা ঠিক মতো ভক্ত নয় তারা গৌরা গৌরা বলে তো আসল ভক্তি তো করে না তো কিভাবে আমরা বুঝতে পার কে আছে ভক্ত কে আছে ভক্ত দে অভক্ত তো সেই সব ঠিকমত বুঝার জন্য আচার্যদের থেকেই আমাদের সব পূর্ব আচার্যদের থেকে আমাদের শিখতে হবে ওই ভক্তি শ্রী সরস্বিক ঠাকুর বিশেষ করে এই সকল অপর সম্প্রদায়ের সাথে খুব সংগ্রাম করেছে এবং ও বিশেষ করে সেই সময় ওই প্রভাব খুব বেশি ছিল সেই নিতাই গৌরাধেশ অপর সম্প্রদায় এগোনো চলছে অত না কিন্তু এই তো একবার শুরু হলে এই সব অপর সম্প্রদায় তো অনেকদিন চলে যেমন আজকাল ইস্কনে সাথে সাথে চলছে ওই ঋদ্ধ সম্প্রদায় তো মানে ওইটা চলবে অনেকদিন ওইটা শিখ ধার্মের মতো ওই শিখদে প্রথম গুরু ছিল গুরু গোবিন্দ সিং কি গুরু নানক এবং সৎ ওই গুরু প্রণালীর শেষ পুরুষ ছিলেন গুরু গোবিন্দ সিং তাপরে তার ওই সব বড় বড় শিখদের মধ্যে বড় বড় ঋষি নতুন প্রণালী স্থাপন করেন যে আরো গুরু হবে না আমরা শুধু এই বই গুরু গ্রন্থ সাহেব তাকে আমরা সমান করি ঠিক সেইভাবে এই একটু পাশেই চলছে এই ঋদ্বিক সম্প্রদায় তারা বলে যে আমরা শুধু প্রভুপাকে মানে এবং কেউ না এবং প্রভুপাড়ে এবং প্রভুপাধে বইগুলোর মধ্যে যা আছে সেটা আমাদের গুরু তো হয়তো এই অপর সম্প্রদায় সম্ভাবনা আছে কারণ আমা গুরু আছে সেই রকম থেকে আমি কোনো আদেশ মানে না তো দুই ভাব একসাথে আমা গুরু আছে আমার পরম গুরু তো গুরু সবচেয়ে বড় গুরু আছে কিন্তু কেউ নেই সেই কার আদেশ আছে কিন্তু কারো শাসনে তো সেই রকম ভালো লাগে বড় গুরু আছে তো কিন্তু কোন আসল গুরু নয় প্রভুপাধ্যায় গুরু আদেশ পালন করতে হবে গুরু আদেশ হচ্ছে ভক্তিতে এই আহ আদৌ গুরুশ্রয়া কৃষ্ণ দীক্ষানুশিক্ষণ বিশ্রম ভীন গুরু সেবা তো গুরু আশ্রয় করতে হবে দীক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে সেবা করতে হবে কিন্তু তারা শুধু মনে মনগড় শিষ্য তো করে তো কে আছে আসল ভক্ত সেটা আমাদের বুঝতে হবে কারণ যেমন ভক্তদের সমান দেওয়া সেটাও দোষ সেটাও অপরাধ আমরা আমরা যদি একজন ভক্তকে তার সম্বন্ধে আমরা মনে করি সেই অভক্ত তো সেই তো অপরাধ ও ঠিক সেইভাবে আমরা যদি এই অভক্তকে বড় ভক্ত যেমন মনে করি সেই তো অপরাধ আসল ভক্তদের চরণে অপরাধ যারা অভক্ত তাকে অত সমান হরিদাস ঠাকুরের সমান কিন্তু প্রকৃত পকে তারা দেয আসল যে নিস না সেই সেইটা অপরাধ সেই রকম মনে করে সেই অপরাধ তো কি ভাবে আমরা অপরাধ মুক্ত হতে পারে তো আমাদের মন শুদ্ধ হতে হবে আমাদের মনে ভাবনা শুদ্ধ হতে হবে এবং আমাদের জ্ঞানও হতে হবে দর্শকবিদ্যা নাম অপরাধ আছে তার মধ্যে প্রায় সকল জ্ঞানের উপরে নির্ভর করে প্রথম সাধু নিন্দা সাধু আছে আমরা যদি না জানি আছে অসাধু তো কিভাবে আমরা সাধু নিন্দা অপরাধকে দূরে থাকতে পারে এসে সম্ভব হবে না তো জানতে হবে সাধু কে সাধু শব্দ বলে তার আর তো কি আমাদের বুঝতে হবে সাধারণে তো সাধারণত আমরা মনে করি যে একজনে এক খুব লম্বা ডাড়ি সেইটা সাধুর প্রথম লক্ষণ না শিব আদি শিব ব্রহ্মাদি দেবতা ভগবান বিষ্ণুর সমান মনে কর সেটাও অপরাধ তো সাধারণে তো হিন্দু সমাজে লোকেরা সেভাবে মনে করে সেভাবে বিচার করে শিব ব্রহ্মা খালি বিশেষ করে আ বাংলাদেশে অনেকে সেই সেই রকম বিচার করে যে ও শিব ব্রহ্মা বিষ্ণু সব একই রকম এবং তাদের অনেক উপরে আছে মা খালি আমার মা সেই রকম মনে করো তো অপরাধ কারণ বিষ্ণু হচ্ছেন ভগবান এবং শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বায়ু মারুর্গণ খালি সব ভগবান কৃষ্ণ সেবক এবং সেবিকা আছে তো আমরা কি করে সেই অপরাধ থেকেই মুক্ত হতে পারি তো শাস্ত্র জ্ঞান হতে হবে তো রঘুগণ মহারাজ অপরাধ করেছেন জড় ভারতের চরণে কেন কারণ তিনি অজ্ঞানী ছিলেন এবং যাতে সেই রঘুগণ মহারাজ তো জ্ঞান লাভ করতে পারেন সে জন্য জড় ভারত ওই রঘুগণ মহারাজ জ্ঞান প্রদান করেন তো আমাদের মনোভাব শুধু হতে হবে এবং আমাদের জ্ঞান হতে হবে ভক্তিতত্ত্ব জ্ঞান ভক্তিতত্ত্ব জ্ঞান হতে হবে যাতে আমরা বুঝতে পারি কে আছে সাধু কে আছে অসাধু কে সাধুর অসাধু বিশেষ করে এই বাংলায় বিশেষ করে এই নবদ্বীপ করা খুব বড় প্রয়োজন আছে ওই নবদ্বীপ শহরে অনেক মঠ আছে অনেক মঠ অনেক মঠ যথো মঠ থতম যত মঠ বাসী থাস কারণ হতে পারে এক মঠ বাসের অনেক মত আছে উঠা সময় এক মত আছে দুই ঘন্টা পরে অনমত হয় তো আস সত্য কি আছে আসো জ্ঞান তো কি সেটা আমরা ভাগবত থেকে বুঝতে পারি কিন্তু সেই ভাগবত জ্ঞান আমাদের আমনায় পরম্পরায় গ্রহণ করতে হবে আমনায় মানে শাস্ত্র শাস্ত্র যা শাস্ত্র জ্ঞান যা আমরা শুদ্ধ বৈষ্ণব পরম্পরা দ্বারা গ্রহণ করি তো অনেক সময় আমরা ঠিক মতো বুঝতে পারে না কে আছে অশোভক্ত শুদ্ধ ভক্ত মধ্যম ভক্ত উত্তম ভক্ত মধ্যম ভক্ত কনিষ্ঠ ভক্ত অভক্ত তো যাতে আমাদের অপরাধ না হয় সেই জন্য আমাদের এইভাবে প্রার্থনা করেছে যাতে বহুগণ মহারাজ এই শ্লোকে প্রার্থনা করেন তিনি বলেন যে আমি সমস্ত মহৎ শুদ্ধ ভক্তদের চরণে প্রণতি করে যারা রূপে আছে বালক রূপে আছে যুবক রূপে আছে বৃদ্ধ রূপে আছে সবাইকে আমরা প্রণাম করি তো ঠিক সেই ভাবে আমরা কম্পককে একবা প্রতিদিন সকল বৈষ্ণব গনে চরণে আমরা প্রণাম করি বঞ্চা কৌপথ রু বৃপা সিন্দুর পদিতবে ভো নমো নমহা তো হয়তো আমরা তো জানে না কে আছে ভক্ত কে আছে অভক্ত বিশেষ করে এই নবদ্বীপ ধামে অনেক মহাপুরুষ এখানে আসে গুপ্ত রূপে ছদ্মদ্দে চৈতন্য মহাপ্রভু প্রকট খালে বিশেষ করে আহ এই নবদ্বীপ ধামে এবং ফুরী ধামেও অনেক দেব দেবী ঋষি কন্ধার্বা অপসর চারণ সিদ্ধ অনেক ওই উপর থেকে অনেক মহাপুরুষ মহাপ্রভুর দার্শনের জন্য আসা গুপ্তরূপে সাধারণ জাতির মত এই নগরী ধামে কে আছে শুদ্ধ ভক্ত আমরা তো ঠিকমতো চিন্তা করতে পারে না সেই জন্য এই আমরা ধর অপরাধ করি না তবু আমাদের কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে শিলভক্তি ভক্তি রাম সরাসরি ঠাকুর প্রায় লড়াই করেছেন এই সকল অপসম্প্রদায়ের বিরুদ্ধে এই নবদী ধনে তো প্রচার করতে হবে প্রচার করতে গেলে আমাদের আক্রমণ করতে হবে সব অপর অপিধন বিরুদ্ধে আমরা শিলভক্তি সিধন শাসর ঠাকুরের চরণে এইভাবে প্রার্থনা করে রূপানুগ বিরুদ্ধ অপসি ধরে রূপানুগ রূপ রূপ মনে রূপ গোস্বামী রূপানুগ মনে রূপ গোস্বামীর অনুগামী জন যার মধ্যে এই জীব গোস্বামী পুঙ্খানুপুঙ্খ ভাবে গৌর বৈষ্ণব দর্শন তার সৎ সৎসন্দার্ভের মধ্যে উল্লেখ করেছেন তারপরে আরো অনেক মহাপুরুষ কালে এই গা বৈষ্ণব সিদ্ধান্ত অন অন দৃষ্টিকোণ থেকে স্থাপন করেন বিশ্বনাথ চক্রবর্ত ঠাকুর সুস্থ করেছেন যে চৈতন্য মহাপ্রভুর চরম সিদ্ধান্ত হচ্ছে ব্রজগোপী দেয় ফরকীয় ভাব তোদে বিদ্যাভূষণ গোবিন্দবাশ্য গৌরী দর্শন স্থাপন করেন শিলভক্তিনা ঠাকুর এই আধুনিক যুগে প্রথম ছিলেন প্রকৃতা গৌরিয়া সিদ্ধান্ত পুনর আবিষ্কার এবং তারপরে ছিল ভক্তিশ্রী রঞ্জর ঠাকুর আমাদের সকল পূর্বা আচ্ছা দেয়া সেবা হিসাবে ওই সকল অপসিদ্ধ যারা উঠিল চৈতন্য মহাপ্রভুর নামে ওই সকল অন্ধকার যা পরে গেল সেই সব অপসিদ্ধ অন্ধকার সেই জন্য আমরা ভাবে শিল ভক্তি স্থান ঠাকুরের সরণে প্রার্থনা করি শ্রী রূপানুগ বিপসিদ্ধ ধ্বন্ধি অপসিদ্ধ মানে কি সেই সিদ্ধান্ত সেই মত যার রূপকর স্বামী সুসিদ্ধ স্পষ্ট সিদ্ধান্ত প্রকৃতির সিদ্ধান্ত তা বিরুদ্ধ তো আমাদের প্রচার করতে হবে কৃষ্ণ ভক্তি প্রচার আমাদের অপরাধ না করা উচিত কিভাবে আমরা প্রচার করতে পারি হবে না হয় সেই তো কঠিন সেজন্য আমাদের ঠিক মতো বুঝতে হবে বৈষ্ণব সিদ্ধান্ত কে আছে বৈষ্ণব কে এই এই হচ্ছে বৈষ্ণব কে এই তো হচ্ছে এই ছিল ভক্তি ঠাকুর মন বৈষ্ণব কে বল তো এইভাবে ভক্তিশাক স্থাপন করেন আসল বৈষ্ণব কে যারা এই জড় জগতে কল জিনিসকে ভোগ করতে পারে তারা কখনোই বৈষ্ণব হতে পারে না বৈষ্ণব হচ্ছেন সেই ব্যক্তি যে এই সর্বদা সর্বথা সর্বত্র চেষ্টা করেন শ্রীকৃষ্ণের সুখের জন্য কৃষ্ণার্থেই অখিল চেষ্টা তো এইসব সুখা সিদ্ধান্ত বুঝতে হবে তার সরমর্মা হচ্ছে এই যে বৈষ্ণব হচ্ছেন সরনাগত ভক্ত তিনি কৃষ্ণের সুখের জন্য সব কিছু করেন নিজে সুখ নিজে ভোগ করা তার মনে কিছুই না এনি হচ্ছেন বৈশব এনি হচ্ছেন মহাপুরুষ এবং তা সেই রকম মহাপুরুষের চরণে আমাদের ধন্যবাদ প্রণাম করা উচিত এবং আত্মসমাপন করে উচিত এবং কোন রকম অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে বিশেষ করে এই রকম মহাপুরুষদের চরণে হরি কৃষ্ণ আলম কোন প্রশ্ন আছে যদি অপরাধ হয় আমাদের কি করতে হবে তো আসলে এই প্রশ্ন জিজ্ঞেস করা উচিত না যদি অপরাধ হবে তো হয়তো আমি অপরাধ করব তা কিন্তু করার আগে তা প্রায় আসছে জানা উচিত সেই রকম মনোভাবনা হওয়ার উচিত যদি আমরা অপরাধ করব তারপরে কি হবে সেই রকম প্রশ্ন করা উচিত না যাতে আমরা অপরাধ না করি সেই রকম প্রশ্ন করা উচিত উন্মাত্ম হয়ে আমরা যদি অপরাধ করি তারপরে আমাদের জিজ্ঞেস করে উচিত কি করতে হবে যাতে আমরা তার অপরাধ থেকে মুক্ত হতে পারে আসলে এই শিলপ্রের আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন যে এই দৃষ্টান্ত আছে তো বিষ্ণু থেকেও তিনি ক্ষমা ফেলেন না তো সেই বৈষ্ণব যাদের চরণে ইনি অপরাধ করেছেন সেই বৈষ্ণবের চরণে তিনি প্রার্থনা করেছেন ক্ষমা প্রার্থনা করেন এবং সেই প্রার্থনা সেই অপরাধ থেকে মুক্ত হইল সেটা অসাধারণ ক্লাস সময় হাতি আসছে কিছু প্রসাদ নিয়ে চলে গেল চলে যায় ভগবানের দর্শনে ওই ওই হাতি তো প্রণাম করেনি i am into with their trunk they don't go down it's supposed to should go down also hari krishna i am তো ভক্তি জীবনে বৃদ্ধি ভক্তি সেটা সম্ভব না সেজন্য একদম আরম্ভ থাকে আমাদের উদ্দেশ্য কি সেটা আমার আমাদের দেখতে হবে আমরা কি সেটাও সম্ভব আমরা শুদ্ধ শুদ্ধ ভাবনে এই ভক্তি জীবনে হাসি কিন্তু কিছুদিন পরে আমরা নিজের অবস্থা অবস্থা দেখি যে আমাদের দেশ গরবা হিংসা সব বেড়ে গেল তো সেই সময় আমাদের নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি জন্য এই ভক্তি পথে আসলাম কি জন্য নিজেকে বড় করার জন্য অনেদ করার জন্য নিজে লাভ পূজা প্রতিষ্ঠার জন্য তো আমরা যদি দেখতে পারি যে হৃদয়ের মধ্যে এই এইসব অবর্জনা আছে তো আমাদের নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি কি জন্য এই লাইনে আসছিল এবং আমি চলে যাচ্ছি নথি আছে নাকি সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে যাতে এই সব না হয় সবচেয়ে ভালো হয় সাধু সংজ্ঞা শুদ্ধ শুদ্ধ ভক্ত চরণের রেনু ভজন অনুকূল যাদের হৃদয়ে মধ্যে কিছু দেশ থাকে না সেই সেইস সেই রকম ভক্তদের সাথে সঙ্গ করা থেকে আমরা শুদ্ধ হয়ে যাই হরে কৃষ্ণ শিল্প কি যায় শ্রীমৎ ভাগবত কি যায় আরেকটা প্রশ্ন ভাগবত মহৎ রজ অভিষেক তো অর্থ তো স্পষ্ট শুদ্ধ ভক্তদের চরণ ধুলি সারা গায়ে মাখাতে হয়তান্য চিতাম্রিতায় ওই বর্ণনা আছে যে মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পরে এখানে এই নগরীর ধামে ফিরে এলাকা লোক তার অত ধুলি উঠিল যে ওই অনেক বড় বড় গরিত সৃষ্টি হলো তো এই তো বৈষ্ণব আমরা তো করি না কিন্তু করিলপ্রভাদ আমাদের সেই সেইরকম করিকে দিলেন না কিন্তু ভাগবতাই আছে হরে কৃষ্ণ